বাংলা অডিও লেকচার জিলফাজ পরিবেশিত হচ্ছে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 পাশাপাশি অন্যান্য নফল সলাতের ব্যাপারে আরো অধিক হওয়া এবং প্রথমে আমরা জানবো আরাফার দিনের মর্যাদা এবং এই দিনে সিয়াম রাখার গুরুত্বের ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম বলেন আল্লাহ আজাল আরাফার দিনের তুলনায় অন্য কোনো দিন এত অধিক সংখ্যক বান্দাদের জাহান্ন থেকে মুক্তি দেন না তিনি কাছে আসেন এবং তার বান্দাদের প্রশংসা করে বলেন এরা কি চায় হাদিসটি রয়েছে সহি মুসলিমের এক নম্বর হাদিস আল্লাহ আজাল সমস্ত বিষয়ের ব্যাপারে সাম্যক অবগত কিন্তু এর পরও বান্দাদের প্রতি সন্তুষ্ট হয়ে তার ফেরেস্তাদের মুখে বলানোর জন্যই বান্দাদের অবস্থা সম্পর্কে তিনি জিজ্ঞাসিত করে থাকেন সায়াতিনকে আর কোনো সময় এই দিনের চেয়ে বেশি অসহায় অবস্থায় পাওয়া যায় না কারণ হলো এই দিনে ওর আগে সমস্ত চেষ্টায় বৃথা হয়ে যায় আর সায়াতিন অসহায় হবেই বা না কেন আরাফার ময়দানে যে মানুষেরা তওবাহ করে যাচ্ছেন আর যারা হাজে উপস্থিত হতে পারেন তারাও তো সিয়াম রেখেছেন আর আল্লাহ জাল্লার নিকট ক্ষমা প্রার্থনা করে যাচ্ছেন আরাফার এই দিনে সিয়াম রাখলে বিগত এক বছর ও পরবর্তী এক বছরের গুণাসসমূহ ক্ষমা করে দেওয়া হয় আবু কাতাদা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সল্ল্লাহ আলাইহ সাল্লামকে আরাফার এই দিনের সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হল তিনি সল্লাহ আলাইহ সাল্লাম বললেন তা ওই দিনের পূর্বের এবং পরের এক বছরের গুণাসমূহের ক্ষতিপূরণ পুনরায় আসুরার দিনে সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি সল্লাহাসাল্লাম বললেন তা এর বিগত এক বছরের গুণাহের ক্ষতিপূরণ হাদিসটি রয়েছে সোহাই মুসলিমের এক সুনানে আবিদাউদের দুই হাজার নম্বর হাদিস এছাড়াও অন্যান্য হাদিস গ্রন্থগুলোতে বিভিন্নভাবে এই হাদিসটি এসেছে এছাড়াও আরেকটি হাদিসে এসেছে হাফসার হদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনটি সিয়াম এবং চার আলাদজরের পূর্বে দুরাকাত সলাত হাদিসটি রয়েছে সুনানে আন্না সাঈ দুই নম্বর হাদিস এবং হাদিসটি হাসান তবে যারা হাজে যান তাদের জন্য এই দিনের সিয়াম না রাখাটাই উত্তম কারণ আবু হরাইরা রদিয়াল আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রয়েছে যে রাসুল্লাহি সাল আলহাসাল্লাম আরাফাতে অবস্থান করা লোকদের জন্য আরাফার দিনের সিয়াম রাখতে নিষেধ করেছেন মুস্তাদ আহমদ তিনশো এবং ৪৪৬ নম্বর হাদিস ইবনু খুজামা এবং হাকিম রাহমা হুমল হাদিসটিকে সোহাই বলেছেন ইমাম তীরমিজি রহমা উল্লাহ मंतव्य करें आलिमगणर पसंद मत हलो आराफार जो दिन बंदा सियाम राखबे जदिना से आराफाते अवस्थान कर अर्थात बुझते परलम जरा आराफार मैदान अवस्थान करें तरा व्यतीत अन्दर जो ए दिन शाम रखा बस गुरुत्वपूर्ण कारण हादिसके दिन सियाम आगे और पर एक बस गुनाहर जो काफ्फारा स्वरूफ এখন আমরা জানব দশই জিল হজ পশু কোরবানির ব্যাপারে আসমান জমিন ও রাত দিনের সৃষ্টিকর্তা আল্লাহ আজাহাল কিছু দিনকে অন্য দিনের উপর আমল করে নেওয়ার জন্য বিশেষ মর্যাদা দিয়েছেন আর কোরবানি হলো এমনই একটি আমল জিলহজের দশম দিনে কোরবানির এই আমলে রয়েছে বিরাট পুরস্কার যারা হজে গিয়েছেন এবং যারা হজে যেতে পারেননি তাদের উভয় দলের জন্যই রয়েছে এই বিরাট পুরস্কার অর্জনের সুযোগ কোরবানি দেওয়ার সময় হলো দশই জিলহাজ থেকে এর পরের তিন দিন পর্যন্ত অর্থাৎ তেরোই জিলহাজ পর্যন্ত এই কোরবানি আল্লাহর তাহিদের ঘোষণার জন্য একমাত্র তার প্রশংসার জন্য পিতা ইব্রাহিম আলহ ইসলামের মিল্লাহকে অনুসরণের জন্য আল্লাহল্লাহ বলেন ফসলিকা বানহার অতএব আপনার রবের উদ্দেশ্যে সলাৎ আদায় করুন এবং কোরবানি করুন আয়াত সংখ্যা দুই আল্লাহাল আরো বলেন বলুন নিশ্চয় আমার সলাৎ আমার কোরবানি আমার জীবন এবং আমার মৃত্যু জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য সুরা আন আয়াত সংখ্যা একশো কিছু সংখ্যক আলিমগণ বলে থাকেন যে কোরবানি করা হল ওয়াজিব তবে জমুর আল আমাদের মত হল কোরবানি হলো সূন্যত মহাকা অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ সুন্না উভয় মতই সামর্থ্যবানদের জন্য কোরবানি করার গুরুত্ব বুঝিয়ে দেয় স্বয়ং রাসুল্লাহ সল্ল্লাহ আলিহাসাল্লামের বক্তব্য থেকেও সেটাই স্পষ্ট হয় তিনি সল্লাহ আলাইহসাল্লাম বলেন যার কোরবানির সামর্থ্য থাকে কিন্তু সে তা দেয় না সে আমাদের সলাাতের ময়দানে না সুনানে ইবনু আজা তিন হাজার হাদিস। যখন আপনি কোরবানি দিবেন তখন এই দোয়াটি পড়তে পারেন অর্থাৎ আল্লাহুর নামে কোরবানি করছি আল্লাহ মহান হে আল্লাহ আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কবুল করুন দোয়াটি রয়েছে সোহাই মুসলিমের এক হাজার নয়শো ছেষট্টি এবং এক হাজার নয়শো সাতষট্টি নখা এ ব্যাপারে একমত যে পশু কোরবানি করা হল সাদাকার জন্য কাউকে পশু কিনে দেওয়ার চাইতেও উত্তম কেননা কোরবানি নিজেই একটি এবাদত সর্বোচ্চ সাতজন একটি উঠ বা গরু কোরবানিতে অংশীদার হতে পারেন ঘরের কর্তা নিজের জন্য এবং তার উপর নির্ভরশীল নারী ও শিশুদের পক্ষ থেকেও কোরবানি করতে পারেন सहबारा और सलाफगन एमटी करतें जे व्यक्ति कुरबानी नियोग करें कुरबाणी सम्पन्न हार आग पर्त चूल नो काटा उचित कुरबानी पर पशुर गुस्तर एक अंश निजे खा और अपरापर अंशगुलो दिए आत्मयजन और गरीब मिस्किन हक आदाय कर बाध्यतमूलक नीजे जब करते तब यल सर्वोत्तम तब आनी केवल तत्वी सला हजार ईद सलाबानी फेले तसुल्ला सल अलहीसलम निर्देश दिए जान तब कुरबानी कर बेपारे समस्त हादिस ग्रंथे एकाधिक प्रसिद्ध वर्णना रही আলহামদুলিল্লাহ এই পর্বে আমরা গুরুত্বপূর্ণ দুটি বিষয়ের ব্যাপারে জানলাম একটি হল আরাফার দিনের মর্যাদা এবং এই দিনে রাখার গুরুত্বের ব্যাপারে এবং অপরটি হল দশে জিলহাজ পশু কোরবানি করার আমলের ব্যাপারে ঈশাআ আল্লাহ পরবর্তী পর্বে আমরা সম্পূর্ণ এই লেকচার সিরিজটির মূল বিষয়বস্তুগুলোর সার সংক্ষেপ নিয়ে আলোচনা করবান وعلى اله وصحبه اجمعين والحمد لله رب العالمين قولوا اتيناك يا ذا العلى قولوا اتيناك يا